রেইন্ড মিডিয়া পরিবেশিত অডিও লিখচার সিরিজ ছিলেন যারা উম্মার ধ্রুবতারা এই সিরিজে আলোচিত হবে মুসলিম উম্মার ইতিহাস জুড়ে ইসলামের প্রতি নিবেদিতাম আলাইকুম আলহ আম্মা আসহাব আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি মুসলিম জাহানের এক মহান ব্যক্তি সম্পর্কে তিনি ইসলামের চারটি মাজহাবের প্রথমটির পথিকৃত জ্ঞান এবং প্রজ্ঞার দিক দিয়ে তিনি সলফেসা আলি হিন্দের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সর্বসম্মতিক্রমে সকল আলেম তার প্রশংসা করেন কোরআন এবং কোরআনের আহকামের ওপর বিশেষ দক্ষতা থাকায় তিনি এই শ্রদ্ধা লাভ করেন তিনি অন্য আর কেউ নন মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা আ্নমান এ বিনেব সাবিদ আল মার্জুবান তার দাদার নাম থেকে স্পষ্ট বোঝা যায় তিনি ছিলেন পার্শিয়ান তার পিতা ছিলেন বর্তমান আফগানিস্তানের রাজধানী কাবুল নগরের অধিবাসী ইমাম আবু হানিফার পরিবার তৎকালীন কাবুল নগরের একটি স্বাধীন পরিবার কারণ সাহাবাদের সময় তার দাদা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন হ্রদ আলহত আলা আনহু জামিয়ান ইমাম আবু হানিফার দাদা কাপড়ের ব্যবসায়ী ছিলেন তিনি তার ছেলে সাবিতকে সঙ্গে নিয়ে কুফায় চলে যান ইমাম আবুহানিফাও তার দাদার পদাঙ্ক অনুসরণ করে এই ব্যবসায় জড়িত হন আমাদের সলফে সালিহিনদের রীতি ছিল কখনও পরনির্ভরশীল না থাকা অন্যের কাছে কিছু চাওয়া থেকে বিরত থাকা ইমামরা তাদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য ভালো করে ব্যবসা শিখতেন সেটা হোক গ্লাস তৈরি ছুতার মিস্ত্রি কামার কাপড়ের ব্যবসা কিংবা অন্য যে কোনো পেশাতে তারা দক্ষতা অর্জন করতেন জীবিকা নির্বাহের জন্য নিজ হাতে উপার্জন করাকেই তারা বেশি পছন্দ করতেন এটাই আত্মসম্মানের পরিচয় পরনির্ভরশীল না থাকার ফলে তারা স্বাধীনভাবে নিজেদের মতামত পেশ করতে পারতেন রসুলুল্লা সাল্লু আলিহি আসাল্লামের সময়কাল থেকেই সলফে সালিহীনদের এমনটা রীতি ছিল তারপর একটা সময় এলো যখন আলেমরা পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন পদ গ্রহণ করা শুরু করলেন অন্য কোনো পেশায় দক্ষ হবার চেয়ে ইলম অর্জনে শতভাগ সময় উৎসর্গ করাকেই তারা শ্রেয় মনে করতেন এর একটা নেতিবাচক ফল কি হল জানেন যাদের মনে আল্লাহর ভয় ছিল না তারা ইলমের খেয়ানত করা শুরু করে দিল অনেক ইসলামী ভূমিতেই এমন অবস্থা শুরু হয় শাসকরা আলেমদের হুমকি দিয়ে কাজ আদায় করে নিত তাদেরকে এই বলে শাসন হতো যে শাসকের হুকুম না মানলে বেতন বন্ধ কিন্তু আমাদের আজকের আলোচ্য ব্যক্তিত্ব ইমাম আবু হানিফার অবস্থা এমন ছিল না কারণ আল্লাহ রহমাতে ইমাম আবু হানিফার ব্যবসা বেশ ভালো চলছিল তিনি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদ লাভ করেছিলেন দুই লক্ষ দীর্হামের চেয়েও বেশি ওই সময়ের হিসাবে এটা বেশ মোটা অঙ্কের অর্থ তখন একটি সোনার দিনারের মূল্য ছিল বারোটি রূপার দৃঢ়ামের সমান অর্থাৎ ইমাম আবু হানিফার রেহমাহুল্লাহ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের পরিমাণ সাড়ে আট হাজার স্বর্ণদিনার ওই যুগে তিন দীর্হাম দিয়ে একটা ভেড়া কেনা যেত বুঝতেই পারছেন উত্তরাধিকার সূত্রে তিনি কতটা সৌভাগ্যবান ছিলেন তারপরও ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ এই সম্পদে ডুবে যাননি তিনি নিজের জন্য মাত্র চার হাজার দীর্হাম রেখে দেন এর কারণ হচ্ছে তিনি আলী আলীবেন আবি তালিব রদু আনহু থেকে একটি বর্ণনা জানতেন যেখানে বর্ণিত হয়েছে যে সেই সময়ে জীবন ধারণের জন্য মাথাপিছু চার হাজার দিরহামই যথেষ্ট ছিল এর বেশি রাখাটা বরং অপ্রয়োজনীয় তাই এমাম আবু হানিফা মাত্র চার হাজার নিজের কাছে রেখে দিয়ে বাকি অর্থ গরিব গরিব ছাত্র এবং অন্যান্য খাতে দান করে দেন তার মাসিক খরচ ছিল মাত্র দুই দৃঢ়াম এতটাই মৃতবায়ী আর আল্লাভেরু ছিলেন তিনি তবে কাপড়ের ব্যবসা থাকার কারণে তিনি সবসময় দামি ও উন্নত মানের পোশাক পরতেন তিনি সুগন্ধি ব্যবহার করে পরিপাটি হয়ে বাইরে যেতেন আবার সেই সাথে রিলমের প্রতিও ছিলেন পরম শ্রদ্ধাশীল ইমাম আবু হানিফা হেমাউল্লা হিজরিতে কুফা কুফানগরীতে জন্মগ্রহণ করেন এবং একশো পঞ্চাশ বাগদাদে ইন্তেকাল করেন আব্বাসি এবং উমাইয়া উভয় শাসনামলেই তিনি পেয়েছিলেন উমাইয়া খিলাফতায় একসময় তাদের সকল কাজের জন্য রাজ্যের নিয়মকানুনের জন্য আইনগত বিষয়ে বিচার কার্যের জন্য আরবদের উপর নির্ভরশীল হয়ে পড়ে কারণ আরব গোত্রবাদ বা আসাবিয়ার কারণে তারা সর্বত্র আরবদের নিযুক্ত করেছিল আব্বাসি খিলাফতের অবস্থা আবার ভিন্ন ছিল তারা আরবদের বাদ দিয়ে পারস্য এবং অন্যান্য অনারব দেশের তথা যারা আব্বাসিদের অনুগত থাকত তাদের উপর নির্ভরশীল ছিল আরবরা আব্বাসি খিলাফতের কাছ থেকে তেমন উচ্চ মর্যাদা পায়নি যা উমাইয়াদের কাছ থেকে পেয়েছিল যেহেতু ইমাম আবু হানিফার হেমাহুল্লাহ একজন পার্শিয়ান এবং অনারব তাই তিনি এল প্রচারের ক্ষেত্রে তার সামনে একটি সুগম পথ খোলা পেলেন এলম প্রচারের জন্য সব কিছুই তার কাছে সহজলভ্য কারো কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই তিনি সুন্দরভাবে সবার কাছে এলম প্রচার করেছিলেন আরব বংশোদ্ভূত না হওয়ায় তার এল অর্জনের পথে কোনো বাধা হতে পারেনি ইরাক এবং কুফায় আলেমদের মধ্যে তাকে সর্বোত্তম অর্থাৎ ফকে আজম মনে করা হতো এ থেকে বোঝা যায় মুসলিম জাতিরা জাতি গোত্র এলাকা দেখে না বরং সেসব আলেমদের কাছ থেকে ইলম গ্রহণ করতেন যাদের মধ্যে দিন ও দুনিয়ার বিষয়ে সচ্চরিত্র ছিল রাখি মাহুল আলা জামিয়ান আসুন ফিখের ইমামদের মধ্যে তার শ্রেষ্ঠত্বের কয়েকটি দিক জেনে না যাক এক নাম্বার, তিনি একজন তাবে দুই নাম্বার তার শিক্ষার্থীরাও বিখ্যাত ইমাম তিন নাম্বার। সর্বপ্রথম ফিখের শ্রেণীবিন্যাসকরণ চার নাম্বার বিতর্কে তার দক্ষতা পাঁচ নাম্বার বুদ্ধিমত্তা এবং প্রত্যুত্পন্নমতি ছয় নাম্বার ইবাদত বন্দেকী ইলম অর্জনের আদব অনুসরণ এবং সাত নাম্বার, সর্বাধিক অনুসৃত মজহাব বাকি আলোচনায় এই পয়েন্টগুলো উঠে আসবে ইনশাল্লাহ প্রথম পয়েন্ট তিনি একজন তাবি অন্যান্য মাজহাবের ফকির তুলনায় ইমাম আবু হানিফার একটি বিশেষ সুবিধা ছিল সেটা হচ্ছে সাহাবেদের সময়ে জন্মগ্রহণ করা এই বিষয়ে সবাই একমত যে ইমাম আবু হানিফার সাথে আনাস আবিন মালিক রাদেল আনহুর সাক্ষাৎ হয়েছিল আরও ছয়জন সাহাবের কাছ থেকে তিনি হাদিস শিখেছিলেন বলে মত আছে কিন্তু এ ব্যাপারে নিশ্চিতভাবে জানা যায়নি তবে এটা নিশ্চিত যে তিনি আনাস আবিন মালিক রদেল আনহুর সাক্ষাৎ পেয়েছিলেন যারা সাহাবাদের সাক্ষাৎ পেয়েছিলেন হাদিসের পরিভাষায় তাদেরকে তাবেই বা অনুসারী বলা হয় তাই ইমাম আবু হানিফা একজন তাবেই ছিয়ানব্বই হিজড়িতে মক্কায় আবদুল্লা ইবনুল হারিস ইবনে জাজ আজ দাবিদির সাথেও ইমাম আবু হানিফার সাক্ষাৎ হয়ে থাকতে পারে ইমাম আবু হানিফার বয়স তখন ষোলো বছর তখনও আবদুল্লাহ ইবনুল হারিস জীবিত যাই হোক যতজন সাহাবির সাথেই তার সাক্ষাৎ হোক না কেন আনাসিফিন মালিক রাদ আনহুর ব্যাপারটা একেবারে নিশ্চিত রসুলুল্লা সাল আলাইহাম বলেছেন সর্বোত্তম মানুষ হচ্ছে আমার প্রজন্ম এরপর যারা তার পরবর্তী এরপর যারা তাদের পরবর্তী বুখারি এবং মুসলিম যাই হোক এই বিশেষ নেয়ামতের কারণেই ইমাম আবু হানিফা অন্যান্য তিন মাজহাবের ফকিদের থেকে অনন্য রহিমাউল হালা জামিয়ান দ্বিতীয় দিক শিক্ষার্থীরাও দারুণ প্রতিভাবান ইমাম আবু হানিফার শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হলো আল্লাহ রহমতে ইমাম আবু হানিফার শিক্ষার্থীরাও দারুণ প্রতিভাবান ছিলেন তারাও মানুষের সামনে নিজেদেরকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে পেশ করেছেন ইমাম আবু ইউসুফ তাদের মধ্যে একজন তিনি খলিফা হারুন রশিদের খুব কাছের মানুষ এবং প্রধান বিচারপতি ছিলেন হারুন রশিদ তাকে খুব সম্মান এবং শ্রদ্ধা করতেন ইমাম আবু হানিফার আরেক ছাত্রের নাম মোহাম্মদ ইবনুল হাসান আশাইবানী তার সম্পর্কে ইমাম শাহি বলেছেন আমি মোহাম্মদ সাইবানের মতো এত বুদ্ধিমান আর কাউকে দেখিনি ভালো বক্তাও ছিলেন তিনি আরও বেশ কয়েকজন আছেন এরকম যেমন জুফার দাউদ্দিনুল মুসাইব আুদাইল বিন আয়াদ এরা সবাই যুহুদ বা কঠোর সংযম সাধনার জন্য বিখ্যাত বিশেষ করে ফুদাইলিবিন ইয়াদ তো এক্ষেত্রে তুলনাহীন এই প্রতিভাবান ছাত্রদের কারণেও ইমাম আবু হানিফা অন্য সকলের থেকে আলাদা তার ছাত্ররাও পরবর্তীতে এক একজন বিখ্যাত ইমামে পরিণত হয়েছেন এটা সত্যি যে ইমাম আ সাফিরও অনেক প্রতিভাবান শিক্ষার্থী ছিল যেমন ইমাম আল মুজানি ইমাম আল বুয়াতি এবং ইমাম আল রাবি প্রমুখ কিন্তু তারা কেউ ইমাম আবু হানিফার শিক্ষার্থীদের বরাবর হতে পারেনি ইমাম আহমাদ আর ইমাম মালিকের ছাত্ররাও ইমাম আবু হানিফার ছাত্রদের মতো এতটা প্রতিভাবান ছিলেন না ইমাম আবু হানিফার ছাত্ররা তাদের এল দূর দূরান্তে ছড়িয়ে দিয়েছেন এ বিষয়ে বইও লিখতেন তারা যেমন মোহাম্মদ ইবনাল হাসান আশ্বাইবানী আবু হানিফার মতামতগুলো লিপিবদ্ধ এবং সম্পাদনার কাজে নিয়োজিত ছিলেন তিনি আবু হানিফার মাঝহ ব্যাখ্যা করে ছয়টি বই রচনা করেছেন সেখানে তিনি অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন এছাড়া তিনি এই মাঝহাবের শাখাগত ফিক্ষো ব্যাখ্যা করেন কাজটা অনেক শ্রমসার্থ ছিল ইমাম আবু হালিফার লেখা বইয়ের সংখ্যা খুব কম যেমন ফিখুল আকবর ফিখুল আবসাদ এছাড়া আলিম ওয়াল মোতা আল্লিম নামে তার একটা লেখা রিসালাত আছে এগুলো সংখ্যাও খুব কম তবে তার লেখাগুলো সম্পাদনা ও পর্যালোচনার কাজটুকু করতেন তার ছাত্ররা এ কাজে পুরো ভাগে থাকতেন মোহাম্মদ ইবনুল হাসান আল শাইবানী হানাফি মজহাবের অবস্থানগুলোর সমর্থনে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ দিতেন এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তৃতীয় দিক ফিক্ষের শ্রেণীবদ্ধকরণ আবু হানিফার শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হচ্ছে তিনি প্রথম ব্যক্তি যিনি ফিক্ষাস্ত্রের প্রশ্নগুলো অর্থাৎ মাসাইল আলোচনা ও লিপিবদ্ধ করার প্রচলন শুরু করেন তিনি এই প্রশ্নগুলোকে বিভিন্ন শিরোনাম আর অধ্যায়ে ভাগ করেন যেমন তাহারাত সলাত সাওম সাদাকা, হাজ ইত্যাদি ফিক্ষ শাস্ত্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যখনই কোনো সমস্যা সামনে আসত তিনি তার লিখে নিতেন অথচ তখনও কিন্তু লেখালেখির প্রচলন ততটা হয়নি তাই বলা যায় এটি ইমাম আবু হানিফার কাজের একটি চমৎকার সুফল আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিতর্কে পারদর্শিতা ইমাম আবু হানিফার অনন্য একটি বৈশিষ্ট্য ছিল বিতর্কে পারদর্শিতা ইমাম মালিককে ইমাম আবু হানিফা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তিনি এমন এক ব্যক্তি যিনি কাঠের গুড়িকে স্বর্ণে তৈরি বলে বিশ্বাস করাতে সক্ষম ছিলেন ব্যাপারটা বুঝেছেন ইমাম মালিকের ভাষায় ইমাম আবু খানিফা রেহমাউল্লাহ অন্যদের সাথে বিতর্কে এতটায় পারদর্শী ছিলেন যে তিনি একটি কাঠের গুড়িকে স্বর্ণে তৈরি বলে আপনাকে বিশ্বাস করাতে চাইলে তা খুব সহজেই করতে পারতেন ইমাম আহমদ ইমাম মালিক ইমাম আশরাফি এরাও দক্ষ ছিলেন কিন্তু ইমাম আবু খালিফার মতো অতটা না তার বিতর্ক নিয়ে অনেকগুলো চমৎকার ঘটনা আছে ইনশাআল্লাহ আমরা সেগুলো পরবর্তীতে আলোচনা করব। ইমাম আবু হানিফার আরেকটি গুণ হল বুদ্ধিমত্তা তিনি উপস্থিত বুদ্ধি ও প্রজ্ঞা কাজে লাগিয়ে বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে পারতেন আমরা এই সংক্রান্ত কিছু ঘটনা ইনশাআল্লাহ সামনের দিকে আলোচনা করব প্রশ্ন হচ্ছে তাকে নিয়ে এত সমালোচনা কেন এবার একটু ভেবে দেখুন তো ইমাম আবু হানিফা এত উচ্চ মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও এবং ফিক্ষাস্ত্র এত সুন্দর করে ব্যাখ্যা করার পরেও কেন তাকে নিয়ে এত সমালোচনা হতো চলুন দেখি কিসের ওপর ভিত্তি করে তিনি তার মতামতগুলো দিতেন তার ফিখের উসুল বা মূলনীতি কি ছিল ইমাম আবু হানিফা একজন জ্ঞানী ইমাম ছিলেন কোরআন এবং নবীর সুন্নতের অর্থাৎ হাদিসের ওপর অনেক ভালো জ্ঞান ছিল তার তবে হাদিসের ব্যাপারে তার জ্ঞান অন্যান্য তিন মাজহাবের ইমামদের সমপর্যায় ছিল না তবে কুফা অঞ্চলে হাদিসের বিশুদ্ধতা চাচাইয়ের জন্য এবং মুখস্থ করার ক্ষেত্রে তিনি ছিলেন সেরা অনেক হাদিস তিনি লিখেও রেখেছেন বলা হয়ে থাকে যে ইমাম আবু হানিফা হাজারের মতো হাদিস লিপিবদ্ধ করেছিলেন এইসব হাদিস থেকে তিনি আলেমদের ইজমা খুঁজে বের করতেন এবং বাছাইকৃত হাদিসগুলোর উপর ভিত্তি করেই তিনি ফতোয়া দিতেন এবার আসি তার ফিখের উসুল এক নম্বর ফতোয়া দেবার ক্ষেত্রে তিনি সর্বপ্রথম কোরআনের উপর নির্ভর করতেন যা স্বাভাবিক এরপর আসে হাদিস আর তিনি সেই হাদিসগুলোই ব্যবহার করতেন যেগুলোর বিশুদ্ধতার ব্যাপারে আলেমদের ঐকমত্য ছিল তার মাঝহাব এবং ফতোয়ার যৌক্তিকতা বোঝার জন্য এই বিষয়গুলো জানা জরুরি দুই নম্বর আলেমদের ইজমা আছে এমন হাদিসগুলোকে অর্থাৎ মুত্তাফাকুন হাদিস ইমাম আবু হানিফা কখনোই বাতিল করতেন না বরং সেগুলোকেই অগ্রাধিকার দিতেন অবাক করার মতো বিষয় হলেও সত্যি যে ইমাম আবু হানিফার উসুলের এই দিকটা অনেকে জানে না তিন নম্বর ইমাম আবু হানিফার বিভিন্ন সাথীদের থেকে জানা যায় যে ফতোয়া দেবার ক্ষেত্রে তিনি সাহাবিদের উক্তিকে দুর্বল হলেও কেয়াসের উপর অগ্রাধিকার দিতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন দুর্বল ও বিচ্ছিন্ন সূত্রে হাদিসগুলোকেও কেয়াসের উপর অগ্রাধিকার দিয়ে সেগুলোর উপর ফতোয়া দিতেন এটাও অনেকেরই অজানা ছিল চার নম্বর কিছু হাদিসের বাহ্যিক অর্থের সাথে কোরআনের বা অন্যান্য হাদিসের বিরোধ দেখা দিলেও তিনি ওই হাদিসগুলোর ভিত্তিতেই ফতোয়া দিতেন এই নীতির কারণে তাকে কিছু আলেমদের কাছে সমালোচিত হতে হয়েছিল অর্থাৎ মুত্তাফাকুল হাদিস পেলে সে অনুসারেই ফতোয়া দিতেন কিন্তু যখন একটি হাদিসের বিপরীতে কোনো হাদিস পাওয়া যেত অথবা একই ধরনের হাদিসের পুনরাবৃত্তি হতো তখন তিনি যেসব হাদিসে ইমামদের ঐকমত্য থাকত সেইসব হাদিস অনুসারেই ফতোয়া দিতেন এই মূলনীতির জন্য অনেক কাজ অসমাপ্ত রেখেই তিনি ইন্তেকাল করেন আমাদের এই বিষয়গুলো বোঝা উচিত কোনো সমস্যার সমাধানের জন্য কোরআন আর হাদিসের নস না পাওয়া গেলে তিনি ইজমার মাধ্যমে সমস্যার সমাধান বের করতেন এক্ষেত্রে সাহাবিদের ইজমাকে প্রাধান্য দিতেন তিনি বলতেন রসুলুল্লা সাল্লু আলিউসালামের আদেশ অনস্বীকার্য আর সাহাবিদের একাধিক মতামতের ক্ষেত্রে মানুষ সর্বোত্তম মতামতটা গ্রহণ করবে। কিন্তু তাবিদের ব্যাপারে তিনি বলতেন তারা অন্যান্য মানুষদের মতো সাধারণ মানুষ ইমাম আবু হানিভার প্রতি আমরা যথাযথ সম্মান এবং মর্যাদা দিয়ে বলতে পারি তিনি ছিলেন একজন মহান আলেম এবং তাবি তিনি তিরানব্বই জন প্রসিদ্ধ তাবিদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি চার হাজার শাইখের কাছে শিক্ষা গ্রহণ করেন ওনার মতো একজন মানুষ যেই অর্থে তবেইদের সাধারণ মানুষ বলেছেন তা ঠিক আছে কিন্তু আমাদের উচিত না তাদের ব্যাপারে এরকম হুটহাট বলে ফেলা যে আরে তিনি তো একজন আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন ফিক্ষের মাসলা মাসাইলে তার ভুল হতেই পারে এটা সত্য যে তারাও মানুষ কিন্তু তারা একেবারে আমাদের মতোই এই কথাটা পরোক্ষভাবে সঠিক নয় এরকম ধারণা পোষণ করা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই অনেক বই পড়া কোরআন হেফস বা অনেক হাদিস জানা মাসলামাসাইল জানা এগুলো মানেই জ্ঞানী হওয়া নয় এগুলো করলে কি আমরা তাদের সমতুল্য হয়ে যাব না তাবিগণ ইসলামের প্রথম শতাব্দীর প্রজন্ম তারা ছিলেন বিশ্বস্ত নির্ভরযোগ্য এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন মহান মুসলিম তাদের অনেক ছাত্র ছিলেন তারাও অসাধারণ যোগ্যতা রাখতেন কোনো ভুল সামনে পেলে সেটা উপেক্ষা না করে তারা শুধরে দিতেন তাই এক দুই বছর পড়াশোনা করেই কেউ যদি বলতে শুরু করে তারাও মানুষ আমরাও মানুষ আর এভাবে নিজেকে তাদের সাথে তুলনা করে এটা একদমই উচিত নয় আজকাল আমরা আমাদের মহান ইমামদের ঐতিহ্য এবং মতামত বা সিদ্ধান্ত ভুলে গিয়ে আধুনিক ইমামদের মতের অনুসরণ করছি অথচ আধুনিক ইমামদের মতামতেও কিছু অসামঞ্জস্য এবং ভারসাম্যহীনতা থাকতে পারে সুতরাং ইমাম আবু হানিফার উসুল হলো কোন ফতোয়ার ক্ষেত্রে যদি সাহাবিদের অভিন্ন মতামত অথবা ইজমা পেতেন তাহলে সেটাই গ্রহণ করতেন আবার যখন তাদের মতামতে ভিন্নতা দেখতেন তখন সেখান থেকে উত্তম মতটি গ্রহণ করতেন আবার যখন তাদের কোনো মতামত পেতেন না তখন তিনি বুদ্ধি বিবেচনা ব্যবহার করে ক্রিয়াস করতেন তাহলে দেখা যাচ্ছে কোরআন ও হাদিসকে অগ্রাধিকার দেবার বিষয়টি তিনি ঠিকঠাকভাবেই মানতেন তাহলে কেন তাকে নিয়ে এত সমালোচনা সলফে সালিহিনরা এসব সমালোচনাকে নিজেদের জন্য পরীক্ষা পরীক্ষাস্বরূপ মনে করতেন সমালোচনার এরূপ ঘটনা কেবল বর্তমানেই নয় বরং অতীত থেকেই হয়ে আসছে সমালোচনার কারণ সাধারণত অজ্ঞতা এবং গোড়ামি আল্লাহ আমাদের এইসব থেকে রক্ষা করুক অনেকেই ইমাম আবহানিফার মর্যাদা এবং যোগ্যতা না জেনেই তার সমালোচনা করত এই সম্পর্কে একটা উদাহরণ দেয়া যাক আবদুল্লা ইমনি মোবারক একজন মহান ইমাম তিনি ইমাম আল আউজাই রহিমাউল্লার সাথে বৈরুতে অবস্থান করছিলেন ইমাম আউজাই নিজেও একজন জ্ঞানে সালাফ সদাসত্য কথা বলা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এসব গুনাবলী তার মাঝে ভালোভাবেই ছিল কিন্তু যে কারণেই হোক ইমাম আবু হানেফাকে তার পছন্দ হত না তাদের মধ্যে তখনও দেখা হয়নি মানুষ ইমাম আবু হানিফার ব্যাপারে অসম্পূর্ণ তথ্য শুনিয়ে এই মনোভাব তৈরি করে দেয় একদিন ইমাম আউজাই আবদুল্লা ইবনু মুবারককে দেখে বললেন হে খোরাসানি আবদুল্লা ইবনে মোবারক তোমাদের কুফা শহরে আবু হানিফা নামে এক বিদাতির কথা শোনা যাচ্ছে কে ব্যক্তি আবদুল্লা ইবনু মোবারক উত্তর না দিয়ে চুপ করে বাড়ি চলে এলেন এবং সেখানে তিনি তিন দিন অবস্থান করেন এই তিন দিন ইবনে মোবারক ইমাম আবু হানিফার কিছু প্রশ্নোত্তর বাছাই করে লিপিবদ্ধ করেন এরপর ইমাম আবু হানিফার উপনামের বদলে সম্পূর্ণ নাম উল্লেখ করে অর্থাৎ নোমান ইবনা সাবিদ বলেছেন এভাবে সকল আলোচনা লিপিবদ্ধ করে মসজিদে চলে এলেন আল আউজাই ইবনু মুবারকের চিঠি বা রিসালা দেখলেন এবং আজান দেবার পর চিঠির কিছু অংশ পড়লেন সলাৎ আদায় করে বাকিটুকু পড়লেন এরপর আবদুল্লা ইবনে মুবারককে বললেন নোমান এ বিন সাবিত সম্পর্কে জানা দরকার তো তার উত্তর দেওয়ার ধরন তো অসাধারণ তার অনুসরণ করা উচিত এই প্রশংসা শুনে ইবনে মুবারক বললেন নোমান এ বিন সাবিতই হলো আবু হানিফা যাকে এড়িয়ে চলার উপদেশ আপনি এক সময় দিয়েছিলেন পরে একবার হজের সময় আল আউজাইয়ের সাথে ইমাম আবু হানিফার মক্কায় সাক্ষাৎ হয় তারা কিছু ফতোয়া নিয়ে বিতর্ক করেন বেশিরভাগ প্রশ্নই ছিল আবদুল্লাহ ইমনে মুবারকের সেই রিসালা থেকে তখন সেখানে উল্লেখ নেই এমন বিষয়গুলো আবু হানিফা আরও বিশদভাবে বর্ণনা করেন আল্লাউজাই ইমাম আবু হানিফার জ্ঞান আর বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হন আর আগের সমালোচনাগুলোর জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা চান যদিও তিনি ইমাম আবু হানিফার সাথে মাজহান এবং আকিদা সংক্রান্ত কিছু মাসাইল নিয়ে মত করতেন তারপরেও তিনি এভাবে প্রশংসা করতেন এবার উল্লেখ করা যাক সালফে আলহিনদের আকিদা অনুসরণের ব্যাপারে ইমাম আবু হানিফার অবস্থান ইমাম আবু হানিফা সলফে সালেহিনদের আকিদাই অনুসরণ করতেন তবে আকিদার ক্ষেত্রে কিছু মাসাইল নিয়ে তিনি ভিন্ন মত রাখতেন যেমন নেক আমলের মাধ্যমে ইমান বাড়া বা গুনাহের মাধ্যমে ইমান কমার ব্যাপারটি ইমাম আবু হানিফা ইমানকে একটি একক বস্তু হিসেবে বিবেচনা করতেন যা মানুষের মনে একবার গেথে গেলে তার পরিমাণ বেড়ে মানুষের হৃদয় পূর্ণ করে দিতে পারে কিন্তু কখনো কমে না বেশিরভাগ আলেমী বলেছেন যে এই মতভেদটি আসলে শব্দ চয়নের পার্থক্য আর কিছু না এই বিষয়ে আল বুখারিও আলোচনা করেছেন এবং তিনি ইমাম আবু হানিফার মর্যাদা সম্পর্কে প্রশংসা করেছিলেন সুদীপৃন্দ বাস্তবতা হচ্ছে কেউই সমালোচনা থেকে রেহাই পায়নি এমনকি অনেকে ইমাম বুখারিকেও সমালোচনা করেছে আকায়েদের শাখাগত একটি মাসালার ব্যাপারে আজ এবং অন্যান্য কিছু ব্যক্তি ইমাম বুখারিকেও সমালোচনা করেছেন কাজেই সার কথা হচ্ছে সমালোচকদের অজ্ঞতার কারণেই হোক বা কর্মপদ্ধতির ভিন্নতার জন্যই হোক কেউই অন্য সমালোচনা থেকে রেহাই পায় না তাই না জেনে কারও সমালোচনা করা থেকে আমাদের সাবধান থাকা উচিত যাই হোক ইমাম আবু খানিফাকে নিয়ে এমন অনেক সমালোচনা হলেও তিনি মুসলিমদের শ্রেষ্ঠ ইমামদের একজন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই সালফেস আলেহিনরা কাউকে সন্দেহের ঊর্ধ্বে বলে ঘোষণা করার মানে হল সেই ব্যক্তির সততা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই তিনি একজন বিশ্বস্ত নির্ভরযোগ্য মুসলিম আলেম সালফে সালেহীনদের অনেক আলেমই তার প্রখর ধর্মীয় জ্ঞান ও ফতোয়া সম্পর্কে একমত বিশুদ্ধ আকলসম্পন্ন ইমাম হিসেবে তিনি স্বীকৃত তার অধিকাংশ মাসাইল অনুসরণযোগ্য আল্লাহ তার উপর রহম করুন ভ্রান্ত গোষ্ঠীর সাথে বিতর্ক ও যুক্তিতর্ক প্রথম দিকে ইমাম আবু হানিফা কালাম শাস্ত্র ব্যবহার করে বিভিন্ন ভ্রান্ত গোষ্ঠীর সাথে বিতর্ক করতেন যেমন খাওয়ারেজ মোতাজেলি জাহমিয়া এদের সাথে একদিন ইমাম আবু হানিফা কুফার এক বড় মসজিদে বসেছিলেন তখন একজন মহিলা তাকে সুন্নি নিয়মে তালাক সংক্রান্ত কিছু বিষয়ে জিজ্ঞেস করলেন তখন তিনি একজন নির্দিষ্ট সাইফকে দেখিয়ে দিয়ে বললেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করতে সেই সাইফ ছিলেন ইমাম হাম্মাদ এ আবি সুলাইমান ইমাম আবু হানিফা মহিলাকে বললেন সাইখের কাছ থেকে উত্তর জেনে তাকে জানাতে এরপর মহিলাটি ইমাম হাম্মাদের কাছে গেলেন এবং তার প্রশ্ন জিজ্ঞেস করে ইমাম আবু হানিফার কাছে উত্তর জানালেন এভাবে ইমাম আবু হানিফার উপর ইসলামের ফিকরশাস্ত্রের প্রভাব পড়া শুরু করল এবং তিনি কালাম শাস্ত্রের জমায়েত ত্যাগ করলেন এই রিলমুল কালাম দিয়ে তিনি খাওয়ারেজদের সাথে বিতর্ক করতেন তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য পরে এসব ছেড়ে দিয়ে ইমাম হাম্মাদ ইবেন আবি সুলাইমানের শিষ্যত্ব গ্রহণ করেন প্রায় আঠারো বছর তার কাছে ইমাম আব হানিফা শিক্ষা গ্রহণ করেন এবং ইমাম হাম্মদের মৃত্যুর আগ পর্যন্ত তার সাথেই ছিলেন এলমর্জনের বিশুদ্ধ সিলসিলা ইমাম হাম্মাদ ইবেন আবি সুলাইমানের শিক্ষক ছিলেন তৎকালীন ইরাকের সর্বোত্তম ফিকদ ইব্রাহিম আন্নাখাই রহমাহুল্লাহ ইব্রাহিম আন্নাখাইয়ের শিক্ষক আবার আলকামা আর আলকামার শিক্ষক হলেন সাহাবি ইবনে মাসুদ রিয়াল আনহু তার মানে হচ্ছে ইমাম আবু হানিফার ইল অর্জনের সিলসিলা বিশুদ্ধ একবার দ্বিতীয় আব্বাসীয় খলিফা আল মনসুর তাকে জিজ্ঞেস করেছিলেন আবু হানিফা আপনি কার কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন উত্তরে ইমাম আবু হানিফা বলেন তিনি অমর আবনুল খাতাবের সাথীদের থেকে সাহাবি আলীর সাথীদের থেকে ইবনে মা সৌদের সাথীদের থেকে এবং আবদুল্লা ইবনে আব্বাসের সাথীদের থেকে শিক্ষা গ্রহণ করেছেন আবদুল্লা ইবনে আব্বাসের নাম শুনে আল মানসুর খুশি হয়ে ওঠেন কারণ তারা আব্বাসের বংশধর তারা আব্বাসি খিলাফতের প্রতিষ্ঠাতা আলমানসুর ইমাম আবু হানিফাকে বলেন আপনি বিশ্বস্ত আলেমদের নির্বাচন করেছেন শিক্ষা গ্রহণের জন্য তিনি বিশিষ্ট তাবিদের থেকে শিক্ষা গ্রহণ করেছেন এ সম্পর্কে আমরা আগেই বলেছিলাম যে ইমাম আবু হানিফা তিরানব্বই জন তাবি এর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন আবু হানিফার সাথে কিছু সাহাবিরও সাক্ষাৎ হয়েছিল তিনি যে একজন হকানে আলেন এটা সত্যতা নিয়ে তাই কোনো সন্দেহই নেই সবচেয়ে বেশি অনুসৃত মজহাব তার নির্ভরযোগ্যতা সম্পর্কে এটুকু বলায় যথেষ্ট যে ইমাম আবু হানিফার মাঝহাব পুরো বিশ্বজুড়ে অনুসরণ করা হয় কি পূর্ব পশ্চিম আরব অনারব বেশিরভাগ মুসলিম দেশগুলোতে হানাফি মাঝহাবটায় সবচেয়ে বেশি অনুসরণ করা হয় উসমানীরা বলকান অঞ্চল বিজয় করার পর সেখানেও সবাই হানাফি মাঝহাব অনুসরণ করে আসছে যেহেতু ওসমানীয়রা হানাফি মাজহাবের অনুসারী ছিল শুধু ওসমানী না আব্বাসীরাও হানাফি ছিল তারা সবসময় হানাফি মাজহাবের কাজী এবং উজিরদের নিয়োগ দিত তখনকার প্রধান বিচারপতি আবু ইউসুফ ছিলেন আবু হানিফার ছাত্র এছাড়া কয়েক শতাব্দী জুড়ে অনারব বিশ্বের অধিকাংশ মুসলিম শাসক ছিলেন হানাফি সামানিরাজ রাজবংশ, সাফার বংশ সুবক্তি কিন রাগ বংশ মাহমুদ আল গজনবীর বংশ ইত্যাদি খুব অল্প সংখ্যক ছিল সাফি মজাহের অনুসারী বর্তমানে চীনের বেশিরভাগ মানুষ হানাফি ভারতীয় উপমহাদেশের অধিকাংশ হানাফি মানে আফগানিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ এখন যেমন অধিকাংশ মুসলিম ফিকো শাস্ত্রের ক্ষেত্রে আবু হানিফাক অনুসরণ করছে একাদশ শতাব্দীতেও মুসলিমদের দুই তৃতীয়াংশ ছিল হানাফি সুতরাং হানাফি ফিকো অনুসরণ করার কারণে কাউকে কখনোই পথভ্রষ্ট বা সন্দেহজনক বিষয়ের অনুসারী বলা যাবে না নিঃসন্দেহে আবু হানিফা একজন নির্ভরযোগ্য আলেম আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন এবং তার উপর সন্তুষ্ট হন আমরা আলেমদের সাধারণ ভাবেন শাইক আবু হাম্মাদের সাথে তার আচরণ কেমন ছিল দেখুন কিভাবে তার থেকে এলম অর্জন করতেন এই আদব থেকে অনেক কিছু শেখার আছে বিশেষ করে তাদের জন্য যারা আলেমদেরকে আমাদের মতোই একজন মানুষ অর্থাৎ সাধারণ মানুষদের মতোই মনে করেন আমরা মনে করি অধিকাংশ আলেম এবং তালেবে এলম ভদ্র ও সজ্জন ব্যক্তি কিন্তু তাদের কারো কারোর মধ্যে এলম অর্জনের যথাযথ আদবের ঘাটতি দেখা যায় ইমাম হাম্মাদের বোনের ভাষ্যমতে আর নুমান বিন সাবিত প্রায়ই আমাদের বাড়িতে এসে বীজ থেকে তুলা ছাড়াতেন আমাদের জন্য বাজার করে দিতেন আরও কোনো কাজে সাহায্য লাগলে করে দিতেন দেখুন নিজের শিক্ষকের বিশ্রাম ও সুবিধার জন্য তাদের বাজার পর্যন্ত করে দিতেন এভাবে তিনি এক নাগারে ১৮ বছর পর্যন্ত সাইখের ক্ষিতমতে ইলম অর্জন করেন এবং তাকে বিভিন্ন কাজে সহায়তা করতেন ইমাম হাম্মাদ আবু হানিফাকে খুব বেশি ভালোবাসতেন যদিও আবু হানিফা তার মজলিসে একটু দেরিতেই যুক্ত হয়েছিলেন এমনকি হাম্মাদ তার অবর্তমানে আবু হানিফাকে শিক্ষক হিসেবে নিযুক্ত করতেন তাই যখনই হাম্মাদ অনুপস্থিত থাকতেন তার শূন্যস্থান পূরণ করতেন আবু হানিফা ইমাম হাম্মাদ মারা যাবার পরও কুফাবাসীদের জ্ঞান আহরণের প্রয়োজন ছিল তাই তারা হাম্মাদের স্থানে আবু হানিফাকে শিক্ষক হিসেবে নিযুক্ত করেন আগেই বলেছি ইমাম আবু হানিফা কেবল দু চার জনের থেকে না প্রায় চার হাজার সাইখের কাছ থেকে ইলমর্জন করেন তবে হ্যাঁ কিছু শাইকের কাছে সামান্য সময় ছিলেন আবার কিছু শাইকের কাছে দীর্ঘ সময় ধরে ইলম অর্জন করেছেন হাম্মাদ তাদের মধ্যে একজন নম্র শালীন স্বভাব এবং যথাযথ আদবের কারণে আবু হানিফা এত শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছিলেন তার স্বভাব প্রকৃতি ছিল মার্জিত মানুষের অজ্ঞতা এবং অসভন আচরণের ব্যাপারে তিনি ছিলেন ধৈর্যশীল এই সম্পর্কে কয়েকটি ঘটনা উল্লেখ করা যাক একবার এক লোক কুফার মসজিদে আবু হানিফার মজলিসে আসলো রসুল উল্লাহ সালু আলহামের নাতি আল হাসান রাজি আল্লাহ একটা মদ যাচাই করার উদ্দেশ্যে আবু হানিফা রায় দিলেন তার সেই মতটি ভুল ছিল লোকটা বিশ্রীভাবে ক্ষেপে গেল যাতে মোটেও কোনো ভদ্রতা বজা ছিল না রেগেমেগে বলল আপনি আমার মাকে অপমানিত করেছেন কারণ আপনি বলেছেন আল হাসানের মতটি ভুল ছিল আবু হানিফার সঙ্গীরা লোকটিকে মারতে উদ্যত হল কিন্তু তিনি তাদেরকে শান্ত করলেন তারপর তিনি আল হাসানের মতটি ভুল হবার কারণ ব্যাখ্যা করলেন বললেন যে এর বিপরীতে ইবনে মাসুদ রাদিল্লা ও আনহুর মতটি সঠিক তিনি এরকমই সহিষ্ণু আচরণের জন্য বিখ্যাত ছিলেন দেখুন সাহাবিদের মধ্যেও ফিখি বিষয়ে মতামতে ভিন্নতা ছিল আজকাল কিছু মানুষ ফিখের ক্ষেত্রে নিজের দলের মতকেই চূড়ান্ত এবং সর্বোত্তম ধরে নিয়ে অন্যদের বিরুদ্ধে দলবাজি হিংসা এবং শত্রুতার চর্চা করে জীবন কাটিয়ে দেয় অথচ এগুলো মূর্খতা গোরামি সালাবদের আদর্শের খিলাফ আরেকবার কুফা মসজিদে পাঠদানকালে এক লোক দাঁড়িয়ে ইমাম আবু হানিফার সাথে অপমানজনক ব্যবহার করে সে আবু হানিফাকে জিন্দিক এবং বগ ধার্মিক বলে গালি দেয় দেখুন অবস্থা ইমাম আবু হানিফা বলেন আল্লাহ আমাদের উভয়কে ক্ষমা করুন আল্লাহ জানে। তুমি আমাকে যা বলেছ আমি সেরকম না এবং আমার জানামতে আল্লাহ তালার শাস্তির ভয়ে আমি কখনোই কারো সাথে খারাপ আচরণ করিনি আমি শুধু তার কাছে প্রতিদান চাই এবং একমাত্র তাকেই ভয় করি কথাটি বলতে গিয়ে আল্লাহতালার শাস্তির কথা স্মরণ করে ইমাম আবু হানিফা কান্নায় ভেঙে পড়লেন লোকটি অপ্রস্তুত হয়ে গেল এবং আবু হানিফার কাছে ক্ষমা চাইল তিনি লোকটিকে ক্ষমা করে দিলেন লক্ষ্য করুন কী মহৎ আচরণ ছিল তার তিনি লোকটির দ্বারা বাজেভাবে অপমানিত হলেন তবুও তাকে ক্ষমা করে দিলেন আজকের দিনে মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদেরও এমন ব্যবহার করা উচিত এবং আমাদের অন্যদের সাথে কথা বলার সময় ধৈর্য ধারণ করা উচিত রসুলুল্লা সাল্লু আলি আসাল্লাম বলেন যে মুমিন মানুষের সাথে মেশে এবং তাদের উৎপাত উপদ্রব সহ্য করে সে তার থেকে উত্তম যে মানুষের সাথে মেশে না এবং তাদের উপদ্রব সহ্য করে না এবার আলোচনা করা যাক ইমাম আবু হালিফার ইবাদত বন্দিকে সম্পর্কে ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ বহুমুখী ইবাদতে মগ্ন থাকতেন তার খুব কাছের মানুষদের বর্ণনা থেকে তার সম্পর্কে অবাক করা কিছু বিষয় জানা যায় যেমন বছরের যেসব দিনে রোজা রাখা নিষিদ্ধ সেগুলো ছাড়া তিনি এক টানা ৩০ বছর প্রতিদিন রোজা রেখেছিলেন আবার ত্রিশ বছর ধরে সারা রাত ইবাদতেও কাটিয়েছেন এই দীর্ঘ সময় তিনি এশার অযু দিয়ে ফজর নামাজ আদায় করতেন রহেমাউল্লাহ এভাবে ধারাবাহিকতা ধরে রেখে আমল করা কোনো সহজ বিষয় নয় আমরা ইমাম মালিকের জীবনে আলোচনা করার সময় এরকম কিছু আমলের কথা উল্লেখ করব। তার ইবাদতের ব্যাপারেও এমনটা বর্ণিত আছে ইমাম আবু হানিফা প্রতি তিন দিনে একবার সম্পূর্ণ কোরআন খতম করতেন এবং আমৃত্যু তিনি এই অভ্যাস ধরে রেখেছিলেন এমনকি তিনি শতব্যস্ততার মধ্যেও আমলগুলো নিয়মিতভাবে করতেন ফজরে নামাজের পর ছাত্রদের ক্লাস করানো শুরু করতেন এরপর সকাল হওয়া পর্যন্ত মসজিদেই থাকতেন তারপর আবার জোহরের সময় মসজিদে আসতেন আবার একইভাবে আসরের নামাজ পর্যন্ত ক্লাস চালিয়ে যেতেন তার দাসী বা উম্মওয়ালাদ বলেন শুধু জোহর এবং আসর সালাতের মধ্যবর্তী সময়টুকু ছাড়া গ্রীষ্মকালে আমি কখনোই তাকে ঘুমাতে দেখিনি এ গেল গ্রীষ্মকালের আমল কিন্তু শীতকালে তিনি রাতের প্রথম ভাগেই ঘুমিয়ে পড়তেন এই সময় ছাড়া অন্য দিনগুলোতে তিনি দার্স মোনাজারা এসব নিয়ে ব্যস্ত থাকতেন রহমা উল্লাহ আমাদের সালাফরা আসলে শুধু বই পুস্তক নিয়ে পড়ালেখা করেই এলম অর্জন করেননি বরং প্রচুর ইবাদত জুহদ এবং দিনোদারিতার কঠোর সাধনা করে আল্লাহর কাছে নিজেদেরকে এই এলম লাভের যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন তিনি কুফাতে প্রবেশ করে জানতে চাইলেন এই শহরে ইসলাম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে জবাব এলো আবু হানিফা প্রশ্ন করলেন সবচেয়ে বেশি জহদ এবং ইবাদতকারী ব্যক্তি কে এই প্রশ্নেরও জবাব এলো আবু হানিফা আবার প্রশ্ন করলেন সবচেয়ে বেশি দিনদার ব্যক্তি কে এবারও জবাব এলো আবু হানিফা ইল মূলত অর্জিত হয় দিনদারি সাধনা এবং ইবাদতের মাধ্যমে সেই সাথে আরও দরকার হয় আল্লাহর প্রতি বিনয় ও নম্রতা কান্নাকাটি করা উদ্ধত আচরণের মাধ্যমে কখনোই ইলম অর্জন সম্ভব না পরস্ত্রীকাতরতা পাপ কাজ করার প্রবণতা অথবা খ্যাতির লোভ এলম অর্জনে বাধা হয়ে দাঁড়ায় এগুলো করে ইলম অর্জন করা যায় না কোনোভাবে জ্ঞান অর্জন হয়ে গেলেও আল্লাহ সেই জ্ঞানকে মানুষের জন্য কল্যাণকর করেন না এবং যারা মানুষকে এসব খারাপ উদ্দেশ্যে শিক্ষা দেয় তাদের উপর তিনি রহমত বর্ষণ করেন না আল্লাহ তাদের তালেবে এল হিসেবে গ্রহণ করেন না আর তাদেরকে কোনো মজলিসেও স্মরণ করা হয় না আল্লাহ আমাদের সবাইকে এমন হওয়া থেকে রক্ষা করুন কিন্তু আবু হানিফার মৃত্যুর তেরোশো বছর পরেও বিশ্বের সব স্থানে তার জ্ঞান ছড়িয়ে পড়েছে আর এটাই ইমাম আবু হানিফার উপর সর্বশক্তিমান আল্লাহর এক বিশেষ রহমত পরহেজকারিতা ইমাম আবু হানিফার পরহেজকারিতা কোন পর্যায়ে ছিল দেখুন পেশায় তিনি ছিলেন একজন কাপড় ব্যবসায়ী একবার তিনি পোশাক বিক্রির উদ্দেশ্যে একটি কাফেলা প্রেরণ করেন তিনি দায়িত্বরত ব্যক্তিকে বলে দিলেন যে ক্রেতাকে যেন পোশাকের ত্রুটির কথা জানিয়ে দেয়া হয় লোকটি ফিরে আসার পর তিনি জিজ্ঞাসা করলেন বিক্রির সময় সে ক্রেতাকে পোশাকের ত্রুটির কথা বলেছে কিনা সে বলল বলেনি ভুলে গিয়েছিল এই পোশাক বিক্রি করে আবু হানিফা ত্রিশ হাজার দীর্হাম মুনাফা অর্জন করেছিলেন কিন্তু সব টাকা তিনি সাদাকা করে দেন কারণ টাকাটার হালাল হওয়া নিয়ে সন্দেহ ছিল কথা বলা যাক ইমাম আবু হানিফার তেখন বুদ্ধিমত্তা নিয়ে ইমাম আবু হানিফা ছিলেন খুবই কুশলী আল্লাহ তাকে তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধিমত্তা দিয়েছিলেন তিনি লোকদের মন মানসিকতা ও পরিস্থিতি খুব ভালোভাবে বুঝতেন মুহূর্তের মধ্যেই তিনি কঠিন কঠিন সব প্রশ্নের উত্তর দিতে পারতেন যা অন্যদের পক্ষে দেয়া সম্ভবত না একবার খোরাসান থেকে এক লোক আবু হানিফার কাছে এসে বলল শায়ক একটা বিষয় নিয়ে খুব ঝামেলায় আছি দুশ্চিন্তায় মাথা খারাপ সমস্যাটা হলো লোকটা তার ছেলেকে যার সাথে বিয়ে দেয় তাকে সে তালাক দিয়ে দেয় আবার কোন কৃত এনে দিলেও তাকেও সাথে সাথে মুক্ত করে দেয় এখন কি উপায় ইমাম আবু হানিফা চট করে সমাধান দিয়ে দিলেন আবু হানিফা লোকটিকে বললেন আপনি একজন দাসী ক্রয় করে আপনার মালিকানায় রাখুন যদি আপনার ছেলে তাকে পছন্দ করে তাহলে তাকে ছেলের সাথে পেয়ে দিন এরপর যদি সে তালাক দেয় তখনও মেয়েটা আপনার দাসী হিসেবেই বহাল থাকবে আপনার ছেলে তাকে মুক্ত করতে পারবে না কারণ তার মালিক তো সেনা আপনি দেখুন ইমাম আবু হানিফা কত দ্রুত সমস্যাটি সমাধান করে দিলেন ইবনে সুব্রমা নামের এক ব্যক্তি প্রায় আবু হানিফাকে নিয়ে সমালোচনা করতেন আবু হানিফাকে এত দ্রুত সমস্যা সমাধান করতে দেখে তিনি অবাক হতেন পরে তিনি আবু হানিফার ইলমের গভীরতা বুঝতে পেরে নিশ্চিত হন এবং আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান আগেও উল্লেখ করেছি অজ্ঞতা প্রবৃত্তির অনুসরণ অথবা ভিন্নমতের অনুসারী হবার কারণেই অনেক সময় একজন আরেকজনকে পথভ্রষ্ট মনে করে জনৈক খারেজি ব্যক্তির সাথে বিতর্কের একটা ঘটনা জানা যাক আবু হানিফার সাথে একবার খারেজি সম্প্রদায়ের লোকের সাথে একটা ঘটনা ঘটে ওমাইয়া খলিফার সময়ে ইসলামের বিজয় বিলম্বিত হবার একমাত্র কারণ ছিল এই খারেজি সম্প্রদায় যদি ইসলামের কোনো ক্ষতি হোক তারা সেটা চাইতো না তবে ইসলামের অগ্রগতির পথে বাধা সৃষ্টির জন্য প্রধানত এরাই দায়ী ছিল ওমাইয়া খলিফা খারেজি সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার জন্য চল্লিশ হাজার সৈন্য প্রেরণ করেন কল্পনা করতে পারেন চল্লিশ হাজার সৈন্য পাঠিয়েছিলেন তাদের সাথে যুদ্ধ করার জন্য সাবিব এবং তার স্ত্রী গাজালা একত্র হয়ে আল হাজ্জাজকে শাসিয়ে বলে যে মাত্র চারশো সৈনিক দিয়ে ওমাইয়া বাহিনীকে হারিয়ে দেবে যদিও খারেজেরা ছিল সংখ্যায় অনেক কম তবুও তারা উমাইয়া খলিফাকে বড় ধরনের হুমকির ঘোষণা দেয় যেহেতু উমাইয়া খলিফার কেন্দ্র ভূমধ্য সাগরীয় অঞ্চলে ছিল তাই যুদ্ধক্ষেত্র হিসেবে নির্ধারণ করা হয়েছিল ইরাকে একবার এক খারেজি নেতা তরবারি হাতে ইমাম আবু হানিফার কাছে উপস্থিত হলো মুসলিমদের যান মাল কিংবা আলেমদের সম্মানকে তারা একদমই বার্তা দিত না খারেজিরা এমনি হুটহাট কোনো বৈধ কারণ ছাড়াই অনেক আলেমকে হত্যা করতো সে আবু হানিফাকে এসে দবা করতে বলল কারণ ইমাম আবু হানিফা আলী রাজেলা আনহু এবং মোয়াবিয়া রাদেল আনহুর মধ্যে দ্বন্দ্ব নিরসনে সালিসি বৈঠককে বৈধ বলেছেন আবু হানিফা এই লোকটিকে বললেন তুমি কি এই বিষয়টা নিয়ে আমার সাথে বিতর্ক করতে রাজি আছো তাহলে তুমি চাইলে আমাদের দুজনের মধ্যে একজন মধ্যস্থতাকারী নির্ধারণ করতে পারো আবু হানিফা সেই খারেজির এক সঙ্গীকে বিচারক নির্বাচিত করলেন খারিজি লোকটিও সানন্দে আবু হানিফার প্রস্তাব মেনে নিল এভাবেই আবু হানিফা প্রমাণ করে দিলেন যে আলি রাদেল্লা আনহো এবং মোয়াবিয়া রাজওয়ানহোর মধ্যেও সালিসি বৈঠক বৈধ ছিল কারণ খারিজি লোকটি নিজের জন্যই সালিস নির্বাচনকে বৈধ বলে মেনে নিচ্ছে তার মানে আলী রাদেল্লাহ আনহোর সময়ে সালিসি নির্বাচনকে বৈধ বলাও সঠিক ছিল লোকটি যেহেতু এই ধরনের পরিস্থিতিতে সালিস নির্বাচনকে বৈধ বলছে তাহলে আলী রাজেল্লা আনহর ক্ষেত্রে এটা সঠিক হবে না কেন এরকম কঠিন পরিস্থিতি এভাবেই কৌশল করে মোকাবেলা করতে হয় আরেকবার এক খারেজি আবু হারিফার কাছে আসলো তিনি তখন ছাত্রদের সাথে দিনী মজলিসে বসা ছিলেন খারেজিরা মুসলিমদেরকে মোরতাদ ফতোয়া দিয়ে অনেককে মেরে ফেলেছিল যাই হোক খারেজি লোকটি তাদের সবাইকে জিজ্ঞেস করল আপনাদের পরিচয় কি অর্থাৎ তারা মুসলিম না কাফের আবু হানিফা জবাবে বললেন যে তারা নিরাপদ আশ্রয় খুঁজছে আবু হানিফা বললেন তারা আশ্রয় প্রার্থী নাহনুল মুস্তাচিরুন যেহেতু সুরা তওবার ছয় নম্বর আয়াতে আছে আর মুশিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায় অতপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে এটি এজন্য যে এরা জ্ঞান রাখে না আবু হানিফা বলেননি তারা কাফের আর কেনই বা তিনি সেটা বলবেন আর মুসলিম বললেও বিপদ কারণ খারিজিরা মুসলিমদের তাকফির করে এই তিনি কৌশলে বলেছেন তারা আশ্রয় প্রার্থী খারিজি লোকটি তার বন্ধুকে কোরআনের আয়াতটি তেলাওয়াত করতে বলল সে তেলাওয়াত করল আর মুশ্রিকদেরকেও যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায় অতপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে এরপর আবু হানিফা এবং তার ছাত্রদেরকে খারিজি লোকটি নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দেয় দেখুন আবু হানিফা জানতেন কঠিন পরিস্থিতির মধ্যেও কীভাবে একটি উপায় বের করা যায় বিচারক পদে নিয়োগের প্রস্তাব আবু জাফর আল মনসুর আবু হানিফার জীবনে একটি কঠিন পরিস্থিতির অবতারণা করেছিলেন তিনি আবু হানিফাকে তার ইলমের জন্য পছন্দ করতেন আব্বাসীয় খিলাফার সময়ে একদিন তার দরবারে আবু হানিফাকে তলব করেন উদ্দেশ্য হলো তাকে বিচারক পদে নিয়োগ দেয়া। আবু হানিফা বললেন আমি এই পদের জন্য উপযুক্ত নই আলমনসুর বললেন আপনি মিথ্যা বলছেন আবু হানিফা প্রতিউত্তরে বললেন একজন মিথ্যাবাদী বিচারক হবার জন্য উপযুক্ত নয় এতে খলিফা আরও রেগে যান তাই তিনি আবু হানিফাকে জেলে বন্দি করার নির্দেশ দিলেন আবু হানিফাকে শাস্তি স্বরূপ একুশটি চাবুকের বাড়ি দেয়া হয়েছিল কিন্তু লোকমুখে শোনা যায় একশো বার মারা হয়েছিল অনেকের মতে তাকে মারা হয়নি শুধু জেলে আটকে রাখা হয়েছিল তারপর তিনি জেল থেকে মুক্ত হন কিন্তু এরপর থেকে আমৃত্য তিনি গৃহবন্দী হয়ে জীবন অতিবাহিত করেন আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন যাই হোক এই সময়টা ছিল আবু হানিফার জন্য কঠিন ধৈর্যের পরীক্ষা কারণ তিনি বিচারকের পদ সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু কেন বলা হয়ে থাকে আবু হানিফা খলিফাকে বলেছিলেন খলিফা আর তার কর্মকর্তারা যদি কোনো অন্যায় করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার সাধ্য আমার নেই তাই আমার চেয়েও উত্তম কাউকে নিযুক্ত করুন যার সে সাধ্য আছে খলিফাও কসম করলেন যে আবু হানিফা এই দায়িত্ব না নিলে তাকে শাস্তি দেওয়া হবে আবু হানিফাও কসম করলেন এই পথ তিনি নেবেন না তাই আবু হানিফা বললেন খলিফা তার শপথ পূরণ করতে পারে যেহেতু তিনি বিচারকের দায়িত্ব গ্রহণ করেননি তাই তাকে আটক করা হয় বিপজ্জনক প্রশ্ন নিয়ে একটা ঘটনা শোনা যাক আবু জাফরের শাসনামলেই আরেকটি ঘটনা ঘটে খলিফা আবু জাফরের চারপাশে অনেক সুবিধাবাদী জড় হয় এর মধ্যে আত্মসি নামক একজন ছিল আবু হানিফার চরম শত্রু এমনকি সে আবু হানিফাকে হত্যাও করতে চাইত সে চেষ্টা করলো, খলিফার সাথে আবু হানিফার একটা ঝামেলা পাকিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করতে এই উদ্দেশ্যে একবার সে আবু হানিফার সাথে খলিফার ব্যাপারে আলোচনা করছিল তুসি বলল খলিফা আমাদের এমন কিছু লোককে হত্যা করার নির্দেশ দিয়েছেন যাদের আমরা চিনি না এটা কি জায়েজ না না যায়জ সেই সভায় সকল ওজির পুলিশ এবং সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন এমনকি স্বয়ং খলিফাও সেখানে উপস্থিত ছিলেন আবু হানিফা তুসিকে পাল্টা প্রশ্ন করলেন খলিফা ভালো নাকি মন্দ কাজের আদেশ দেন তুসি জবাব দিল ভালো কাজের নির্দেশ দেন আবু হানিফা বললেন তাহলে যেটা সঠিক সেটাই করো কোনো আপত্তি করবে না আবু হানিফা তুসিকে কথা জালে আটকে দিলেন যেহেতু খলিফা ভালো কিছুই নির্দেশ দিয়ে থাকেন অতএব কোনো পাল্টা প্রশ্ন করা ছাড়াই তোমার সঠিক কাজটা করা উচিত আবু হানিফা পরে অন্যদের কাছে বলেছেন আমি জানতাম তুসি আমাকে বিপদে ফেলতে চেয়েছিল উল্টো আবু হানিফা তুসিকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেন এভাবে বুদ্ধি প্রয়োগ করে তিনি সমস্যা থেকে বেরিয়ে আসতেন কিন্তু এগুলো করতে গিয়ে কখনো শরীয়ত বিরোধী কোনো কাজ করতেন না আসলে তার ধার্মিকতা এতটাই ছিল যে তার পক্ষে শরীয়ত বিরোধী কিছু করা সম্ভব না আর তিনি আল্লাহর ভয়ে অনেক কান্নাকাটি করতেন এমনও হয়েছে তিনি ফজর পর্যন্ত শুধুমাত্র একটি আয়াত দিয়ে তাহাযদের চালাত আদায় করেছেন আয়াতটি হল সুরা আল কামারের ছেচল্লিশ নাম্বার আয়াত বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘরতর বিপদ ও তিক্ততর প্রতারণার অভিযোগ এমন একজন মানুষ কখনও জ্ঞাতসারে গুন করতে পারে না অথচ কিছু লোক তার ব্যাপারে প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগ তোলে ইমাম এমনুল কাইম তার রচিত এলামুল মুআন আর রব্বিন আয়লা মিন নামক গ্রন্থে এটা খণ্ডন করেছেন আরও জানতে বইটি দেখা যেতে পারে ইবনুল কাইম আবু হানিফার ব্যাপক প্রশংসা করেছেন তিনি তার অনেক ফতোয়া এবং হাদিস তাহাগিকের সাথেও একমত আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন সারা বিশ্বে আবু হানিফার মাঝহা ছড়িয়ে পড়ে মানুষ এখনো পর্যন্ত এটি অনুসরণ করে যদি এগুলো নির্ভরযোগ্য না হতো আল্লাহ কখনোই এত সহজে তার মাঝহাবের বিস্তৃতি ঘটাতেন না বাতিলকে এভাবে প্রসারিত হতে দেয়া আল্লাহর সুন্না নয় আল্লাহ আমাদের সকলকে নফসের গোলামি থেকে রক্ষা করুন সুতরাং আবু হানিফা ছিলেন একজন বুদ্ধিমান দিনদার এবং বিজ্ঞ আলেন তার অন্তর্দৃষ্টি ছিল প্রখর তার ধৈর্য এবং সহ্য ক্ষমতা ছিল কারণ জ্ঞান অর্জনের জন্য এই এইসব গুণাবলীর সমন্বয় সাধন প্রয়োজন জ্ঞান অর্জন করা যেন তন ব্যাপার নয় এটার জন্য প্রয়োজন কঠোর প্রস্তুতি আবু হানিফার মধ্যে এই সবগুলো গুণই বিদ্যমান ছিল কবির ভাষায় মর্যাদা অর্জন করা কোনো সহজ কাজ নয় এর জন্য সবরের প্রয়োজন হয় আবু হানিফা ইবনে হাম্মাদকে চিঠিতে লিখেছিলেন আপনি তো জানেন আমার মাসিক খরচের জন্য দুই দীর্ঘামি যথেষ্ট এত কম পরিমাণ অর্থ তার জন্য যথেষ্ট ছিল আর তাই তার মৃত্যুর পর যে লোকটি তাকে গোসল করায় তার ভাষ্যমতে তার হাড়গুলো স্পষ্টভাবে ফুটে উঠেছিল এবং দেখতে খুবই দুর্বল লাগছিল ইমাম আবহানিফা হানিফা আনুমানিক একশো পঞ্চাশ হিচরি সত্তর বছর বয়সে ইন্তেকাল করেন আর এই সময়েই তার এলম বিশ্বের সর্বত্র ব্যাপকভাবে বিস্তার লাভ করে তিনি মারা যাওয়ার পর পুরো মুসলিম জাহান তার অভাব করতে শুরু করে কারণ সবাই তার জ্ঞান থেকে উপকৃত হচ্ছিল ইমাম আবু হানিফার প্রশংসা অনেক বড় বড় আলেম তার প্রশংসা করেছেন ইয়াহিয়া ইবিন সাঈদ আল কাত্তান নামক এক হাদিস নিরীক্ষক হিসেবে পরিচিত ছিলেন সাহি এবং জাল হাদিসের বর্ণনাকারীর মধ্যে তিনি পার্থক্য করতেন তিনি বলেন আমি আবু হানিফার মতো এত জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি আর দ্বিতীয় কাউকে দেখিনি ইমাম সাফেই আবু হানিফার ব্যাপারে প্রশংসা করে বলেছেন সমস্ত ফকিররা ফিখের জন্য আবু হানিফার উপর নির্ভরশীল ফিকর শাস্ত্রের অন্যান্য আলেম আবু হানিফার অবদানের ওপর অনেকটাই নির্ভরশীল ছিলেন আল আমাস ছিলেন আবু হানিফার ওস্তাদ তিনি আবু হানিফাকে উদ্দেশ্য করে বলেন জ্ঞান যদি পরিমাণের আধিক্যের উপর নির্ভরশীল হতো অর্থাৎ বেশি জানলেই যদি জ্ঞানী হওয়া যেত তাহলে আমি তোমার চেয়ে বেশি জ্ঞানী হতাম আল আমাস সারা বিশ্বের নামি দামি আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছিলেন হাদিসের বইগুলোতে তার অনেক উক্তি লিপিবদ্ধ আছে তিনি আরও বলেন জ্ঞান হচ্ছে আল্লাহ আল্লাহতালার এক বিশেষ উপহার আবু হানিফার অসামান্য এলিম দেখে আল আমাস আশ্চর্য হয়ে যান যদিও তিনি অনেক বড় বড় আলেমদের কাছে অধ্যয়ন করেছেন এবং প্রচুর হাদিস মুখস্থ করেছেন ইমাম আশাবি আবদুল্লাবিন মুবারক ফুদাইল এবেন ইয়াদ সকলেই আবু হানিফাকে পরম শ্রদ্ধার চোখে দেখতেন এই হলেন ইমাম আবু হানিফা অথচ আজকাল কিছু লোক আবু হানিফার মাঝহাব নিয়ে প্রশ্ন তোলে আর বিদ্বেষ ছড়ায় এরা গোনার বাইরে কাজে আসুন আমরা সত্যটা জানি একজন সাধারণ মানুষ চার মাঝহাবের যে কোনো একটিকে অনুসরণ করতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু কোনো একটি বিষয়ে ওনাদের মাঝহাবের চেয়ে বেশি সহি কোনো ফতোয়া পেলে সেটাই গ্রহণ করা আবশ্যক এটাই মূল কথা ফিকোর শাস্ত্রের সকল ইমামই বলেছেন যে আমাদের উচিত ইমামদের মতের ওপরে সহি হাদিসকে প্রাধান্য দেওয়া কিন্তু কথা হল ইমাম আবু হানিফা সহি হাদিস নিরূপণ করার জন্য একটি মানদণ্ড বা অসুল প্রতিষ্ঠা করে গেছেন এবং সেই মানদণ্ড অনুসরণ করেই তিনি ফতোয়া দিতেন সুতরাং তার মাঝহাঁ অনুসরণে কোনো সমস্যা নেই হ্যাঁ উল্টো দিকেও গোড়ামি আছে আবু হানিফার অনেক ছাত্র বড়ো আলেম হয়েছিলেন এটা তো সত্য কিন্তু পরবর্তীতে আবু হানিফার কিছু অনুসারী চরমপন্থী হয়ে ওঠে তারা যে কোনো বিষয়েই আবু হানিফার মতামতকে একশো ভাগ সঠিক হিসেবে বিবেচনা করত। এবং এর বাইরে আর কোনো মতামতই গ্রহণ করত না এটা কখনোই একজন নিরপেক্ষ আলেম এমন কি নিরপেক্ষ ছাত্রের আচরণ হতে পারে না যদি একজন নিরপেক্ষ ব্যক্তি সঠিক মাত্রা জানে এবং সে এটা বিশুদ্ধতার ব্যাপারে নিশ্চিত থাকে তাহলে সে বিন্দুমাত্র দেরি না করে সেটাকেই গ্রহণ করবে কিন্তু একজন সাধারণ মুসলিম কি করবে সে তো এত দলিল প্রমাণ যাচাই করার ক্ষমতা রাখে না কাজেই তারা উচিত যে কোনো একটি মাঝহাবের শিখো অনুসরণ করা এতে সমস্যা নেই তালেবে তালেবলমরা ফিক এবং মাঝহাব সম্পর্কে জানে কিন্তু অনেকে এই মাঝহাবগুলোকে গণহারে প্রত্যাখ্যান করে এবং অজুহাত দেয় যে আমরা কোরআন এবং হাদিস ছাড়া কিছু মানি না তাদেরকে বলছি আচ্ছা বলুন তো মাঝহবের এই ইমামদের জ্ঞানের মূল উৎস কি ছিল কোরআন আর হাদিস তো নাকি তাদের অনেক ছাত্রও ছিল এবং এই মাঝহাবগুলো বিগত এক হাজার বছর ধরে মুসলিমরা অনুসরণ করে আসছে হাজার বছর ধরে অসংখ্য আলেমদের খুঁটিনাটি পরীক্ষার পরেও এগুলো টিকে আছে কেউ তা থামিয়ে রাখতে পারেনি সুতরাং এমন আলেমগণই অনুষ্ঠিত হবার যোগ্য আমি চাই আপনারা মজহাবের আলেমদের ব্যাপারে এই সত্য উপলব্ধি করুন আমাদের উচিত ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি অথবা ইমাম আহমাদকে অনুসরণ করা মজহাবের ইমাম ও ছাত্ররা কোরআন হাদিস নিয়ে নিবিড় গবেষণা করে বিভিন্ন বিষয়ে ফতোয়া দিয়ে গেছেন তাই সন্দেহজনক কোনো আধুনিক মত অনুসরণের চেয়ে মাঝহাব অনুসরণ করাই বেশি নিরাপদ তবে হ্যাঁ আপনি যদি নিজেই একাধিক মতের মধ্যে কোনটি অধিক বিশুদ্ধ মত এবং হাদিসের বিশুদ্ধতা যাচাই করার মতো ক্ষমতা রাখেন তাহলে ভিন্ন কথা এটাই হচ্ছে সমস্যার শেষ কথা একজন তালেবে এল যে কোনো মাঝহাবের ফিক্ষ থেকে জ্ঞান আহরণ করতে পারে এবং এত কোনো ক্ষতি নেই কিন্তু তাদেরকে অবশ্যই চরমপন্থী হওয়া যাবে না ইমাম মালিক এটাই বলেছেন তিনি বলেন যে কারো কথা চাইলে বর্জন করা যায় শুধু কবরে সাহিত ব্যক্তির কথা ছাড়া এখানে কবরে সাহিত ব্যক্তি মানে রসল সাল আলহি ওয়াসাল্লাম প্রিয় শ্রোতা ইমাম আবু হানিফাকে নিয়ে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে আমাদের মনে প্রাণে বিশ্বাস এবং অনুধাবন করা উচিত যে তিনি ছিলেন মহান এবং সম্মানিত ইমাম সালাফদের মধ্যকার একজন আলেম আল্লাহর একনিষ্ঠ বান্দা আমাদের জন্য অনুসরণীয় আদর্শ তার প্রজন্মের মানুষদেরকে স্বয়ং রসুল্লা সাল্লি সালাম প্রশংসা করেছেন তিনি কিছু সাহাবিদের সান্নিধ্য পেয়েছিলেন তিনি তিরানব্বই জন তাবেই এবং চার হাজারজন সাইখের অধীনে জ্ঞান অর্জন করেন তার ছাত্ররাও বড় বড় আলেম হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন তারা ছিলেন একাধারে দিনদার দায়ী এবং মহান ব্যক্তি তিনি তার ছাত্রদের সম্পর্কে বলতেন তোমরা সকলেই কাজী বা বিচারক হবার জন্য উপযুক্ত তোমাদের মধ্যে এমন জন আছে যারা কাজীদের চালাতে পারো হয়েছিল তাই তার ছাত্র ইমাম আবু ইউসুফ খলিফা হারুনার রশিদের শাসনামলে প্রধান বিচারপতি পদে আসীন হন আবু হানিফার জীবনের অনেকগুলো মহান এবং মর্যাদাকর ঘটনা আমরা জেনেছি আরেকটি বিশেষ ঘটনা দিয়ে শেষ করছি তিনি তার ছাত্রদের খুবই আদর যত্ন করতেন তার ছাত্র আবু ইউসুফ ছিলেন খুবই দরিদ্র তাই আবু হানিফা তাকে নিয়মিত একশো দীরহাম করে হাদিয়া দিতেন উদ্দেশ্য ছিল আবু ইউসুফ যেন এই অর্থ দিয়ে পিতামাতার ভরণ চালাতে পারেন এবং বেঁচে যাওয়া সময়টা এলম অর্জনের জন্য কাজে লাগাতে পারে আবু ইউসুফ সচ্ছল হবার আগ পর্যন্ত ইমাম আবু হানিফা তাকে সাহায্য করে যান পুরো দশ বছর এভাবে সাহায্য করেছিলেন আবু হানিফা এভাবেই তার ছাত্রদের তত্ত্বাবধান করতেন সাহায্য সহযোগিতা করতেন ফলে এক সময় তার ছাত্ররাও এক একজন বড় বড় এই মামে পরিণত হন সুদীপৃন্দ এমন মহান ও আদর্শবান ব্যক্তিদেরকেই আমাদের অনুসরণ করা উচিত আল্লাহ আবু হানিফার আত্মাকে শান্তিতে রাখুন তাকে জান্নাতের উঁচু মাকামে স্থান দিন এবং আমাদেরকেও তার সাথে যুক্ত হবার তফিক দান করুন আমিন অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন ফেসবুক পেজ ডাব্লু ডবল ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ভিজিট চ্যানেল ডাব্লু ডব্লিউ ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ two